দর্শকবৃন্দ যুগ যুগ আল্লাহ তার পথে দাওয়াত দেওয়ার জন্য নবী রসুলদের পাঠিয়েছেন সাথে সাথে আলেমদেরকে সে দায়িত্ব দিয়েছেন তাদের মধ্য থেকে আমরা একজনকে পিস টিভি বাংলার স্টুডিও দেখেছি তার সাথে আলোচনা করার জন্য তিনি হচ্ছেন শেখ আকরামানব সালাম আলাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ যেটা আলোচনা চলছিল আপনার সেভাবে আপনি আমাকে কিছু দিক নির্দেশনা দিন যাতে করে দর্শকরা বুঝতে পারে বাংলা প্রবাদ বক্য আসলে বিসমিল্লাতে গলদ না এখান থেকে উদ্দেশ্য হইলো শুরুতে গলদ শুরুতে শুরুতেই ভুল ক্যালেমা হলো আমাদের ইসলামের শুরু ইসলামের প্রবেশের দরজা কালেমার শব্দ দিয়ে তো কখনো মুসলমান হওয়ার সম্ভব না কালেমার অর্থ শব্দ উভয়টাই দিয়ে মুসলিম হইতে হতে হবে মুখে যেটা উচ্চারণ করবে সেটার অর্থ সঠিকভাবে জানতে হবে জানতে হবে সঠিকভাবে কিন্তু অর্থটা জেনেছিল সেই যুগের অর্থাৎ এর কুরাইশরা অর্থ না জানার কারণে গ্রহণ করছি ওদের মতো অর্থ হয়তো আমরাও যদি আজকে জানতাম অনেকে ইস্তফা দিতাম অনেক কঠিন অবস্থা হয়ে যেতে এই কালেমার যদি এই অর্থ হয় তাহলে আমি থাকতে পারবো না এখানে অনেকে এখানে আমি একটা অত্যন্ত মানে গুরুত্বপূর্ণ তথ্য বলবো যে মসজিদুল হারামের খাতি প্রাক্তন খাতিবে আবুসাম আবদুল নুরুদ্দিন আমি প্রায় বলি জি উনি একটা কালেমার মানদণ্ডে মুসলিমদেরকে একটা যাচাই করে দেখেছেন অর্থের মানদণ্ডে নয় হয়তো হাজারে একজন হইতে পারে কালেমার অর্থের মানদণ্ডে এবং উনি এই ক্ষেত্রে জবাব দিয়েছেন যে এতগুলো মুসলিমেরা তাহলে কি এরা হলো ভৌগোলিক মুসলিম যে ও তো মুসলিম হিসাব করা হচ্ছে ওকে কখনো হয়তো তার নাম দেখে গণ্য করা হচ্ছে কখনো হয়তো সে কোন ঘরে জন্ম নিয়েছে ওর বাপ মার কারণে তাকে গণ্য করা হচ্ছে এই হলো ভূগোলবিদদের সূত্র ঠিক বলেছে না মুসলিম হয়ে মুসলমানের বিরুদ্ধে পরিকল্পনা ষড়যন্ত্র তার সবসময় এটা তো হইতে পারে না তো মুসলিম তো কখনো মুসলিমের বিরুদ্ধে যেতে পারে না তারপরে আরেকটা বিষয় আমাদের অনেক মুসলিম অধ্যে নব্বই পার্সেন্ট মুসলিম আমার ভৌগোলিক হিসেবে হলো নব্বই মুসলিম তার মানে সবাই তো মুসলিমই পার্সেন্ট দেখা যাচ্ছে যে এই ১০ পার্সেন্ট যদি অমুসলিম হয় তাহলে শাসন করছে এরাই যে আইন সংবিধান অনুযায়ী দেশ শাসন করছে সেটা কি হচ্ছে তাহলে তো বোঝা গেল যে এটা না দশ পার্সেন্ট চালাচ্ছে সেই দেশের হয়তো তাহলে ওই দশ পার্সেন্ট অমুসলিম প্রেসিডেন্ট এটা দুঃখজনক ঘটনা এটা কিন্তু না বুঝার কারণে কালেমা না বুঝার কারণে এরকম ঘটে গেছে তো জন্য উনি এই তথ্যটা দিয়েছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হারামের ক্ষতি সারা বিশ্বের জরিপ টানলেন কি করে আমার একটা মনে মনে প্রশ্ন পরবর্তীতে আমার মনে মনে উত্তরও চলে আসছে উত্তরটা হলো হ্যাঁ মিশর অবস্থা জানি আমরা সেখানেও এই অবস্থা আছে অনেকে কালে মেলায় অর্থ বুঝে না ওখানে শিল্পের প্রচুর প্রাদুর্ভাব আছে আমার মনে হয় এটা একটা কারণ হতে পারে বলছিলাম জি তো দেখা যাচ্ছে যে মুসলিম সমাজের ভিতরে তো বুঝেই না সেটা হলো আল্লাহ ব্যতিত সত্য কোনো মাবুদ নাই তার কারণ মিথ্যা এবং বাতিল মাহবুদ কোরআনে অনেক আল্লাহ উল্লেখ করেছেন আল্লাহ অনেক আল্লাহ উল্লেখ করে আমরা অনেক দেখতেছি আল্লাহ ছাড়া অস্তিত্ব জগতে আর কিছু নাই তার মানে সর্বেশ্বর বাদ সর্বরবাদ সর্বেশ্বর বাদ চলে আসল আমি যদি বলি আল্লাহ সর্বেশ্ব এই তরজুমায় তো তারা বুঝেছিল যারা বলেছেন ভিতরে হোসেন হাল্লার সহ যারা বুঝছে আরবি হুদ এবং পৃথিবীতে আর কোন জিনিসই আল্লাহ ছাড়া নাই তাই তো আরবি ব্যাখ্যা করে বলেছেন মালিক ইন আরবীকে আমাদের সম্মান করে মহিউদ্দিন দিনের জীবিতকারী আকবর এইভাবে বলা হয় অথচ সে এত বড় কুফুরি কালাম কথা বলেছে সেগুলি কেউ চিন্তা করে না আবার কেউ কেউ মর্মার্থ এভাবে করে লাখ আলেকা ইল্লাল যদি বলি আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিক্তা নাই তাহলে আবুল আহাব আবু জাহালিয়ার সব কা এমনকি বর্তমান তারা তো তাই করেছিল খালাক্তানি মিন্ন কি সে নিজের স্বীকৃতি দিচ্ছে আল্লাহ তুমি আমাকে সৃষ্টি করেছো আগুন থেকে আর ওই আদমকে সৃষ্টি করেছে মাটি থেকে সৃষ্টিকর্তা মেনে নেওয়া হলো না ও তো চলে আসলো কালেমার কি হকদার মেনেছিল। ছিল আদমকে করতে অস্বীকৃতি জ্ঞাপন করেছে যার জন্য সে বিতড়িত চির বিতড়িত জাহান নামিদের সে এগুলো অনেক বাতিল ইল ই ছিল কম নবীর কমের ইলাস ছিল না বিভ্রান্ত কাশ্রেকদের ইলাস ছিল এই পাঁচজন সদ ব্যক্তি জি জি তাহলে এরা যে ইহ হলো এরা কি বলবেন বাতিলাম আল্লাহ বলছেন ইহুদি খ্রিস্টানরা তাদের পাদ্রী পুরোহিতদেরকে আল্লাহ বাদ দিয়ে রব গ্রহণ করেছিল এবং ইসব মারিয়াম কেও আদেশ দেওয়া হয়েছে একমাত্র বা গুরুদেরকে যে আল্লাহ রব বললেন এটা কি রব বলবেন হক রব না বাতিল রব নিঃসন্দেহে বাতিল বাতিল রব তো তর্জমাটা তো ওইভাবে আসতে হবে আল্লাহ ব্যদিত প্রকৃত কোন মাহবুদ নাই দেখছেন একটা শব্দ জড়িত করে দেওয়ার কারণে ইনশাল্লাহ আমাদের বিরতি যাবো বাতি দর্শক বিন্দু আমরা বিরতির সময় এসে গেছি বিরতির পরে আমরা কাছ থেকে এই কার্যমান লেলার বাকি অর্থ শুনবো এবং দলিল সহ সেটা জানবো ততক্ষণ আমাদের সাথে থাকুন मर्जा देर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 সংসর্গে প্রতি সম্প্রচার সকাল আটটায় বাংলাদেশে পিস টিভি বাংলায়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 डायल डॉक्टर डर के प्रति शनिवार रे सात पुनः सम्प्रचार सकाल साढ़े नशे आलो के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 समय दर्शक बिंदुरा যে অর্থ বুঝত লাইল সেটা আমরা এখন বুঝি না সেই জন্য আমরা তার কাছে ফিরে যাচ্ছি তিনি আমাদেরকে আর একটু ব্যাখ্যা বিশ্লেষণ করে সেটা জানাবেন যে মহতারহ আলহামদুলিল্লাহ যেটা বলছিলাম যে আমাদের কালেমা হলো মূল জিনিস এটা ইসলামের ভিত্তি ইসলামের মাথা যদি কালেমাই না বুঝি তাহলে আমাদের সব বুঝাই ভুল হয়েছে আল্লাহ রসুল কালেমা ভিত্তিক দাওয়াত ছিল এটা আল্লাহ এভাবে বরাদ্দ করেছেন কালেমাটা বোঝা কত জরুরি আল্লাহ রসুলের এই দাওয়াতি ইতিহাস থেকে আমরা সেই কালেমার ব্যাপারে তাহলে আল্লাহ বুঝলেন যে কালেমায় আগে বোঝা দরকার অন্যথায় নামাজ পড়ে কোনো লাভ নাই জি যেমন বিশেষ করে আশা রং মাতুরি দিয়ে বা আমাদের দেশের সমস্ত পাঠ্য বই আছে ওখানে ইলহাসব্দের অর্থে ভুল করে ইলিয়া শব্দ অর্থে ইলাসব্দের অর্থ বলা আল আল এখতারা যিনি তৈরি করতে সক্ষম এটা করে করা অর্থ হচ্ছে এর মাধ্যমে কিন্তু আর ভুল হলেই তার একটা ক্ষতি ইসলামের ওপরে বর্তাবে মুসলমানের উপরে বর্তাবে মুসলমান তো মুসলমানই হইতে পারবে না হইলে ভূগোলবিদদের কাছে হবে মুসলমান হবে কিন্তু তারপরে কোন কিছু থেকে কোনো কিছু হয় না যা কিছু হয় আল্লাহ থেকে হয় এটা কি লাইল অর্থাৎ অথচ এর চেয়ে বিস্তারিত হবে কিন্তু সেই যুগের কাফের মসজত বুঝতো আমরা বলেছি যে তারা কালেমার অর্থ বুঝতো কিন্তু কালেমা কে গ্রহণ করেনি অনেক সময় কালেমার এই অর্থ প্রয়োগ করে দেখিয়েছে তারা কে যদি জিজ্ঞেস করেন তোমাদেরকে কে সৃষ্টি করেছে অথবা আসমান জমিন কে কে সৃষ্টি করেছে সব বিষয়ে তারা উত্তর দিত আল্লাহ আল্লাহ তোমাদেরকে আসমান জমিন থেকে কে রিজিক দান করে কে তোমাদের চোখ এবং কানের মালিক কে মৃত্যু থেকে মৃত্যু মৃত্যু থেকে জীবিতকে বের করে দান করে কে সবকিছু পরিচালনা করে তারা বলবে এগুলো সবই আল্লাহ করো আল্লাহর আদেশ পালনের মাধ্যমে ভয় করো আল্লাহর নিষেধাজ্ঞা থেকে বিরত থাকার মাধ্যমে ভয় করো এগুলো হলো আল্লাহ তো বড় ভয় করা তার মানে তারা এই জাতীয় কথা কোনো কিছু থেকে কোনো কিছু হয় না যা কিছু হয় আল্লাহ থেকে হয় বিস্তারিত এটা হলো না যেটা আল্লাহ সাক্ষী আল্লাহ করে আল্লাহ বলছেন যে তারা অধিকাংশই কিন্তু ইমান আনা সত্য মুশ্রিক ছিল জি আমাদের অবস্থা যদি রয়ে যায় তারা ইমান আনতো আবার মুশ্রিকও আমরা ইমান আনে যদি থেকে যায় আরো কালেমার বিষয় আছে আল্লাহ ছাড়া কালেমার তোর বলতেছে বিধান বিধান দিবে আল্লাহ শুধু বিধান দিবে আইন কেন আর কোন কিছু আরেক বিভ্রান্তি তারা আসলে ইলহা শব্দের অর্থটি বুঝে নাই না বুঝার কারণে দেখেন অনেকে কবর চেষ্টা করছে বলছে না আমার ঠিক আছে কারণ সে তো আল্লাহকে এক মানতেছে আল্লাহকে সষ্টা মানতেছে ক্ষেত্রে আমলের তার কিন্তু খলল রয়ে গেছে থাকাই লাগে এই যে চলে আসলো বিশ্বাস তো অনেক সময় লাগেও না ব্রেন দিয়ে চিন্তা করে বের করা যায় এই মান কিন্তু আল্লাহ তো বড় কথা রসুল প্রেরণ করেছেন কিন্তু এই তোমার পূর্বে আমি যত রসুল প্রেরন করেছি এই দিয়ে প্রেরণ করেছিলাম যে একমাত্র আমি হচ্ছি ইলাহ মাহবুদ অতএব শুধু আমারই এবাদত করো বলতুল্লাহ ইসলাম আমরা মুসলিম হয়ে যদি এই ক্যালেমার তরজমাটাই ভালো করে না বুঝি তাহলে তো আমার মুসলমান হয় বাকি থেকে গেল জি জি জি আলহামদুল্লা আপনি এই বিষয়ে গ্রন্থ লিখেছেন আলহামদুল্লাহ কিভাবে নষ্ট হয় ইসলাম আসলে দেখুন এটা মেইন শিক্ষা প্রথম শিক্ষা এই প্রথম শিক্ষাটাই আমাদের দেশে সব শেষ হয়ে আপনি যদি কোন শিক্ষা ব্যবস্থায় দেখেন কোথাও আপনি কিতাবের ভিতরে যেমন ভাবে সলাতের শর্ত আছে যেমন দেখা যাবে যে আমার রোজা কারণ তারপরে হজ নষ্ট হওয়ার কারণ আমার সালাত নষ্ট হওয়ার কারণ আছে এইভাবে কিন্তু ত্রিশ বছর আগের কোনো কিতাবে এগুলো কি কোরআন হাদিসে ছিল না অবশ্যই ছিল কিন্তু শুধু উজু ভঙ্গের কারণই কোরআন হাদিসে ছিল আর অথচ যদি আমার ইমান ভঙ্গ হয়ে থাকে তাহলে আমার বিশুদ্ধ উজু করে আর সলাগ করে কি লাভ বিষয়গুলো আমাদের আমি যেটা বলতে যাচ্ছিলাম যে এই আলেমদেরকে দিতাম এবং তাদেরকে ইন্টারভিউ নিতাম ইন্টারভিউ ক্ষেত্রে এই জরুরি বিষয়গুলো তাদের কাছ থেকে পাইনি কালেমার শর্তাবলী জানছে না ইমান ভঙ্গের কারণগুলো জানছে না সুন্নাদ বেদাত জানছে না সম্পর্কে এখানে একবারে অবস্থা লাগা খুব বুঝছে এটা বুঝে এরকম আলম পাওয়াই মুশকিল এমনকি যে বেদাত কি জিনিস চিন্তা করে না যে আল্লাহ রসুলের কি এগুলো আল্লাহ রসুলের কি অনেক এই দুনিয়াবি এই সব জিনিসপত্র পত্র আমাদেরকে বানিয়ে দিতে এসছেন বা ফর্মুলা দিতে আসছেন স্পষ্ট কথাই তো আল্লাহ রসুল সহসোনা বলে দিয়েছেন এই যে আমার তখন বেশ মিনামরি দিন আমি দিন নিয়ে এসি তোমাদেরকে দিন সম্পর্কে আমি যদি কোনো আদেশ দিই তাহলে এটা তোমরা যথাস পালন করবে ওই যে আমার তখন মিন মিনামরি দুনিয়া কুম অথবা মিন রাই তারপর সেই ক্ষেত্রে আল্লাহ রসুল সাহেব বলছেন ফান্তু আলমী সম্পর্কে আল্লাহ এটা আগে বলে দিয়েছেন অনেক ভালোই জানে কাফের কিন্তু আখেরাতের তো আসছেন আখরাত মুখী ইমান মুখী দিনমুখী কাজ করতে ঠিক এটাই এরা যে বেদাত সম্পর্কে জানেন আলহামদুল্লাহ আপনি সেই মাঠে কাজ করেছেন বেদাত আমরা আলোচনা শেষ পর্যায় চলে এসেছি আমরা আজকে আপনার থেকে বিদায় নিতে হচ্ছে আমরা দর্শকদের ফিরে যাচ্ছি সময় দর্শক বিন্দু আমরা আহামদুলিল্লাহ কাছ থেকে ইসলামে প্রবেশ করা যে কালিমা সে কালিমাটির সত্যিকার অর্থ জানতে চাচ্ছিলাম এবং তিনি আমাদেরকে সেটা ব্যাখ্যা করে শুনিয়েছেন আমরা ইনশাল্লাহ তার কাছ থেকে দাওয়াতের ক্ষেত্রে তাঁর আরও অবদান ছিল এবং তিনি এখন কি করছেন সেটা শুনবো ইনশাআল্লাহ আগামী কোনো আলোচনা আমাদের সাথে থাকুন আমাদের অপেক্ষায় থাকুন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি هو قال يا عبدي انا الله كلما ناديته ياهو الله الله الله الله الله الله اقرا باسم ربك الذي خلق <تصفيق>